সিরিজ সেরা এই পর্যায়ে আমরা এখন অবস্থান করছি হিজড়ির দ্বিতীয় বর্ষে রসুল্লাহ আলী বয়স এখন বছর। আগের পর্বগুলোতে আমরা যা আলোচনা করেছি তার সংক্ষিপ্ত একটি সারাংশ আলোচনা করা যাক আল্লাহ নিলেন তখন মক্কা ছিল মূলত একটি মুশরিক সমাজ তাওহিদের ঘর কাবাতে মানুষ মূর্তি পুজো করত আল্লাহর সাথে তারা আরো দেবতা আর সত্তাদের শরিক করত আরবে প্রত্যলিকতা ছাড়াও ইহুদি আর খ্রিস্টান ধর্মের অনুসারীরা ছিল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 তিনি জন্ম নিলেন মক্কার সবচেয়ে অভিজাত বংশ বনু হাসিমের ঘরে রাজনৈতিক উভয় বিবেচনায় বনু হাসিমের নেতৃত্ব ছিল সুবিদিত। আমরা নবীজিত ছোটবেলার কাহিনীগুলো বর্ণনা করেছি তিনি যেখানে গেছেন যেখানেই থেকেছেন বরকত নিয়ে গেছেন যাবতীয় পাপ ও অন্যায় কাছ থেকে আল্লাহ সব সময় তাকে দূরে রেখেছেন তিনি যখন যৌবনে পা দিলেন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 তারা ইসলামকে রাজনৈতিক প্রতিরক্ষা দেওয়ার জন্য আগ্রহী হয় তারা নবীজিকে তাদের ভূমিতে আমন্ত্রণ জানায় যখন নবীজি সাল্লু আলী হাসালাম দেখলেন ইসলামের কেন্দ্র হিসেবে মোদিনায় একটি শক্তিশালী ঘাঁটি হওয়ার ক্ষমতা রাখে তখন তিনি সাহাবিদের সেখানে হিজরতের অনুমতি দেন আর সবশেষে তিনি নিজেও হিজরত করেন নবীজি সাল্লাহু আলি হাসাল্লাম মোদিনায় আসলেন এবং গোরা করলেন প্রথম ইসলামী রাষ্ট্রের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 রসুল্লা সাল্লু আলী আগমনে তাদের কি প্রতিক্রিয়া হয়েছিল তা আমরা উম্মুল মিনীন সাফিয়ার আনহার মুখ থেকে জানতে পেরেছি অনেক পরে তিনি বলেন আমি ছিলাম আমার বাবা ও চাচা সবচেয়ে আদরে তাদের মনোযোগের কেন্দ্রবিন্দু যখন আল্লাহ রসুলসাল্লু আলী হাসলাম বনু আমর এবেন আহদের গ্রাম কুবা এলেন আমার বাবা ও চাচা সকাল সকালই তার কাছে চলে গেলেন ফিরে এলেন সূর্যাস্তের সময় ক্লান্ত পরিশ্রান্ত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 মদিনার ইহুদিদের মধ্যে সবচেয়ে জ্ঞানী পণ্ডিত বা রাবি ছিলেন এই আবদুল্লাবেন সালাম নবীজ সাল্লাহ তিনি তার সাথে দেখা করার সিদ্ধান্ত নিলেন ইমাম আহমদের একটি বর্ণনা থেকে জানা যায় আব্দুল্লাবেন সালামকে দেখলেন তখনই তার মনে হয়েছিল এই চেহারা কোনো মিথ্যাবাদের চেহারা নয় আল্লাহ রসুল সাল্লু আলিহাস্লামের চেহারা থেকে যেন সত্যের আলো উদ্ভাসিত হতো। হত আবদুল্লাহবেন সালাম যেহেতু একজন ইহুদি পণ্ডিত ছিলেন তাই তিনি মুহাম্মদ আলী পরীক্ষা করে দেখতে চাইলেন যে তিনি আসলেই আল্লাহর সালাম আবদুল্লাহাম রদিয়াল কাছে নবীজি সালিমের আগমনে সংবাদ এসে পৌঁছলে তিনি এসে নবীজিকে কয়েকটি প্রশ্ন করেন তিনি বললেন আমি আপনাকে তিনটি প্রশ্ন করছি এগুলোর সঠিক উত্তর একজন নবী ব্যতীত অন্য কেউ জানে না প্রশ্নগুলো হচ্ছে কেয়ামতের সর্বপ্রথম লক্ষণ কি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 তারা একই উত্তর দিল তখন আবদুল্লাহ ইবিন সালাম বেরিয়ে আসলেন এবং বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নেই এবং নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাস্লাম আল্লাহর রসুল এই কথা শুনে ইহুদিরা বলতে লাগল সে আমাদের মধ্যে সবচেয়ে বাজে লোক এবং খারাপ লোকের সন্তান অতপর তারা তাকে অপমান করে আরও অনেক কথাবার্তা বলল আবদুল্লাহ ইবিন সালাম রদিয়াল আনহু বললেন হে রসুল্লাহ দেখলেন তো আমি এমন কিছুরই আশঙ্কা করছিলাম যখন আব্দুল্লাহ বিন সালাম জিবিল ফেরেস্তাকে ইহুদিদের শত্রু বলে উল্লেখ করলেন তখন রসুল্লাহাম তার সামনে সুরা আলার একটি আয়াত দিলাওয়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 যেন ইহুদিরা ইসলাম গ্রহণ করার সাহস না করে আল্লাহ বলেন লাই সুন্নআল কিত يؤمنون بالله الآخر بالمعروف عن المنكر ويسارعون في الخيرات মিল্ من الصالحين وما মুখ من خير فلن খুখ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 আর এরাই হল সৎকর্মশীল তারা যেসব সৎ কাজ করবে কোন অবস্থাতে সেগুলোর প্রতি অবজ্ঞা প্রদর্শন করা হবে না আর আল্লাহ মুতাকিদের বিষয়ে অবগত সুরা ইমরান ১১৩ থেকে ১১৫। আমরা মোশ্রিক আর ইহুদিদের মনের অবস্থা সম্পর্কে জানলাম এখন জানা যাক মুহাজিরদের ব্যাপারে কেমন ছিল তাদের মনের অবস্থা মক্কা থেকে আগত মোহাজিররা মদিনা নিরাপত্তা আর স্থিতিশীলতা লাভ করলেন ঠিকই কিন্তু তারা তাদের জন্মভূমিকে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 তাই তিনি আল্লাহর কাছে দোয়া করলেন এই দোয়াটি হাদিসে উল্লেখ করা হয়েছে এই দুনিয়ার দুআকিছুর চেয়ে মদিনাকে সবচেয়ে বেশি ফেলেছিলেন। মক্কায় তাদের ফিরে যেতে ইচ্ছে করত সত্যি। তবে সত্যে তারা এত ভালোবেসেছিলেন যে মক্কা বিজয়ের পরও তারা মদিনায় থেকে গেলেন আবু বকর ওমার ওসমান বিলাল রাজিয়াল আনহম তাদের কেউই মক্কায় ফেরত যাননি তাদের মনে হতো যদি তারা মক্কায় ফিরে যান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 আসমা তার সন্তানকে নিয়ে রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে যান এবং তার কোলে তুলে দেন রসুল্লাহ সাল্লু আলি আসসাল্লাম একটি খেজুর চিবিয়ে সেটিকে আবদুল্লাহ বিন জুবাইয়ের মুখে ঢুকিয়ে দেন তারপর রসুল্লাহ সাল্লু আলহিহাস্লাম তার জন্য দোয়া করেন আবদুল্লাহ বিন জুবাইয়ের ছিলেন মোহাজিদ্দের প্রথম সন্তান পুরো ঘটনাটি আসমা বিন তেবুকরদ্দ আনহা নিজ মুখে বর্ণনা করেছেন আমি এমন সময় হিজরত করি যখন আমি সন্তান সম্ভবা আমি মদিনায় এসে কুপাতে থাকলাম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 রসুল্লা সাল্লাহ আলী আয়সার সাথে সংসার শুরু করেন হিজরতের ছয় সাত মাস পর যদিও তাদের বিয়ে হয়েছিল মাক্কী জীবনের শেষের দিকে যখন আয়সারদ্লাহ আনহার বয়স ছিল ছয় বছর মদিনায় আসার পরে তাকে রসুল্লাহ সাল্লু আলী আসলাম এর ঘরে তুলে আনা হয় তখন তার বয়স হয়েছিল নয় বছর আয়সা রুদ্দুল্লাহ আনহর সাথে নবীজ সাল্লাহু আলি আস্লামের বিয়ের আদেশ এসেছিল স্বয়ং আল্লাহর পক্ষ থেকে বুখারির একটি হাদিসে নবীজিত সাল্লু আলী আসাল্লাম বলেন জিব্রিল আমার কাছে এলেন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 এরপর আমাকে নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করালেন সেখানে কয়েকজন আনসারী মহিলা ছিলেন তারা বললেন কল্যাণময় বরকতময় এবং সৌভাগ্য মন্ডিত হোক মা আমাকে তাদের কাছে দিয়ে দিলেন তারা আমার গোছগাছ করে দিলেন দুপুরবেলা হঠাৎ রসুল্লাহ সাল্লাস্লামের উপস্থিতি আমাকে সচকিত করে আমার মা আমাকে তার নিকট অর্পণ করেন তখন আমার বয়স ছিল নয় বছর রসুল্লাহ যখন আই সারাদা দিল আনহাকে বিয়ে করেন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 কিন্তু পরে যখন আমি কিছুটা মোটা হয়ে গেলাম তখন আবার তার সাথে দৌড়ে অংশ নিলাম কিন্তু এবার তিনি আমাকে হারিয়ে দেন আর তখন তিনি বললেন এটা হলো পূর্বের হারের বদলা অর্থাৎ আগের বার আয়সার আনহা জিতেছিলেন আর পরের বার জিতলেন রসুল্লাহ সাল্লু আলহিউ আসাল্লাম রসুল্লাহ সাল্লু আলহিউ আসাল্লাম বেশ স্বাস্থ্যবান ও কর্মঠ ছিলেন আর আল্লাহ তাল রসুল হিসেবে দায়িত্ব পালনের জন্য তার এরকম শারীরিক দক্ষতার দরকার ছিল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 মদিনা মক্কার উত্তরে অর্থাৎ মক্কা মদিনার দক্ষিণে কিন্তু জেরুসালেম আবার মদিনার উত্তরে রসুল্লাহর কাবার প্রতি বিশেষ টান ছিল তিনি সব সময় চাইতেন কাবা বরাবর সালাত আদায় করতে তিনি বারবার বার আকাশের দিকে তাকাতেন তার প্রচণ্ড ইচ্ছা ছিল কেবলা যেন কাবা বরাবর হয় কিন্তু এই কেবলা পরিবর্তন করা তার এখতিয়ারে নয় আল্লাহ একমাত্র কেবলা পরিবর্তনের অধিকার রাখেন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 মসজিদ হইসিত বলা মূন হুহ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 এই আয়াত অবতীর্ণ হওয়ার পর রসুল্লাহ সাল্লাস্লাম নতুন কিবলা বরাবর একজন সাহাবি মদিনার কয়েক মাইল দূরে তার গোত্রকে কিবলা পরিবর্তনের খবরটি জানানোর জন্য গিয়ে দেখলেন তারা পুরোনো কিবলা অর্থাৎ জেরুসালেম বরাবর আসরের সালাত আদায় করছেন ওই অবস্থাতেই সেই সাহাবি তাদেরকে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি মাত্র এই সাথে মক্কা বরাবর সালাদ আদায় করেছি এই কথা শুনে তারা তৎক্ষণাৎ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 তারাও কি রসুলের সাথে কিবলা পরিবর্তন করছেন কিনা এই একটি ঘটনা মুসলিম মুশ্রিক ইহুদি মুনাফিক সকলের জন্য পক্ষ থেকে একটি পরীক্ষা ছিল ইবেন সাক বলেন যখন সিরিয়ার দিক থেকে কাবার দিকে কিবলা পরিবর্তিত হল এই কিবলা পরিবর্তনের ঘটনাটি ঘটে ওয়া আলিয়া মদিনা আগমনের ১৭ মাসের মাথায় রজব মাসে তখন রিফার আয়বেন কায়েস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 কদলি কাজ কুম উচল্লিত কূনষুহদ النَّاسِ وَيَكُونَ কোণল আলয়ুম শহীদ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 तरह एक्ट आएन के कागो जे कॉलम है माना के ताक्वा मोने करतो। अल्लाह तादेरे भूल धारण भेंगे दिये बोलछेन। लेसल बिर्र अन्तु वल्लू वुजूहकुं किबलल मश्रिक वल्मगरिब वलाकिनल बिर्र मन आमन बिल्लाह। ল কিমিল্লিউ মিলিমি কি নব আতলম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 أينما وإنه من ربك. وما الله بغافل عما تعملون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 আল্লা সুবাহারদারকে বলেছেন ইমানদাররা যেন ওইসব লোকদের ভয় না পে শুধুমাত্র আল্লাহকেই ভয় করে কাজে একজন মুসলিম এসব ইসলাম বিদ্বেষীদের কথায় পাত্তা না দিয়ে শুধু তাই করবে যা আল্লাহ আল্লা সুবাহ করতে বলেছেন আল্লাহর দেয়া প্রতিটি বিধান প্রতিটি আদেশ নিষেধ মুসলিমদের জন্য এক একটি অনুগ্রহ ফেসবুক পেজ ডবসবুক ডেইনডিয়া 2 0 1